بسم الله الرحمن الرحيم. وارمكورنماي واشينداالو الله النامي شروع. وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنَّ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ مِنَ الْمُسْلِمِينَ. <تصفيق> ورحمت الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وان ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان أحدكم اذا اراد أن ياتي اهله قال بسم الله আমাদের ধারাবাহিক আলোচনা চলছে হাদিসের কিতা বোলগুল মারাম থেকে বিষয়বস্তু বিবাহ পর্ব বিশেষ করে বিবাহ পর্বে। স্বামী স্ত্রীর মাঝে সুসম্পর্ক এবং সদ্ব্যবহার সম্পর্কে যে হাদিসগুলি এসেছে সেগুলির আলোচনা চলছে क्ति निजर निकट आगम निजो आगमशा पूर्वे, पूर्वे दुआ बिकी तलामिल्ला आल्ला नाम उच्चारण कर विस्मिल्ला जिकिरण रही मान शयना एक अंश हल्ला स्मरण्लांश हेजा कर आल्लाकेश्रयना আমি আল্লাহর নামে শুরু করছি বিসমিল্লা আসলে ছিল আবদাও বিসমিল্লা বা আল্লাহর নামের সাথে আমি শুরু করছি আল্লাহর নামের সাথে এতটুকু আছে এখানে একটি ফেল বা ক্রিয়া উজ্জ্ব আছে আরবি গ্রামারে আব্দাও আমি শুরু করছি বিসমিল্লাহ আল্লাহর নামের সাথে আল্লাহর নামের সহিত আমি শুরু করছি এ হচ্ছে এর ফুল যখন যে কাজটি শুরু করছেন সেই ক্রিয়াও সেখানে উজ্জ্ব আপনি রাখতে পারেন যেমন আপনি যখন খাবার শুরু করছেন আমি শুরু করছি কি শুরু করছেন খাওয়া শুরু করছেন খেতে শুরু করছেন তাহলে এখানে বলতে পারেন যে করলো বিসমিল্লা বা আগে পরে করে বলা যায় আ প্রথমে ক্রিয়া উজ্জ্বল তারপরে বিস্মিল্লা অথবা বিসমিল্লাহে আ করলো আল্লাহর নামে আমি खबर खासी जन पानी पान कर असराब बिम्ला आल्लर नाम आल्लाकेल्ला नाम स्मरण ना तो क्या बरकतहीन हो जाए से बरकत थके যে কোন ভালো কাজ মুসলিম শুরু করবে কি বলে বলে বিজু শুরু যদি করেছেন না শুরু করেন তাহলে বরকর থেকে ওজুর বিশেষ যে নেকি সওয়াব রয়েছে প্রতিদান রয়েছে তা থেকে বঞ্চিত হবে একটা। হয়তো হয়ে যাবে আসলে দ্বিমত রয়েছে কিন্তু যদি কেউ ভুলে যায় বা ছুটে যাই শেষ করে ভুলে গিয়ে অনিচ্ছাগীর তাহলে উজু হয়ে যাবে কিন্তু উজুর ওপর যে নেকি রয়েছে সে নেকির বরকত থেকে বঞ্চিত থাকলো পূর্বে বিসমিল্লা যদি বলা হইত তাহলে সালাতি খুশু ভালো হইত হ্যাঁ কিন্তু এই খুশুর ক্ষেত্রেও ত্রুটি হইতে পারে বিসমিল্লা বিহীন উজু করেছেন ভুলে গেছেন বিসমিল্লা নি যার ফলে উজু হলেও নামাজে গিয়ে খুশু হয় না একগ্রতা আসেনা মন না দুনিয়ার কথা চেপে বসে তো বরকতহীন হয়ে গেল আমরেজি বা ইলামি অবদে বিসমিল্লাহ ফাহু আবতার যে কোনো ভালো কাজ গুরুত্বপূর্ণ কাজ যদি বিসমিল্লা বলে শুরু না করা হয় তাহলে সেটা আবতার হয় লেজ কাটা হয় লেজ কাটা মানে বরকত হ্যাঁ আল্লাহ মাদ জানা শৈতান হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূর রাখো জান্নায়ু জানেব মানে দূরে রাখা হে আল্লাহ আমাদেরকে মানে স্বামী স্ত্রী উভয় কে হ্যাঁ আর স্বামী স্ত্রীর মাঝে এই মিলনের মাধ্যমে যে সন্তান সন্ততি জন্ম লাভ করবে তাকেও আমাদের কি কি করো শয়তান থেকে দূরে রাখো দূরে রাখো মানে শৈতান থেকে নিরাপদ রাখো হ্যাঁ আর শয়তানকেও দূরে রাখো মারাজাক্তানা ওই সন্তান সন্ততি থেকেই যা আমাদেরকে তুমি উপজীবিকা স্বরূপ রিজিক স্বরূপ আমাদের ভাগে দেবে রিজিক মানে ভাগ সাব্দি করিজিক মানে শুধু খাদ্য বস্তু না পানীয় বস্তু না যেটা সাধারণ মানুষ আমাদের দেশের বুঝে যে হ্যাঁ আল্লাহকে ভালো রিজিক দিয়েছেন মানে ধ্বন্দ্ব হল শুধু তাই না তো পান আহারের মানুষ বা টাকা পয়সা রিজিক মনে করে শুধু সেটা রিজিক হচ্ছে একজনের যা কিছু পক্ষ থেকে জুটেছে সেটা হচ্ছে তার পানীয় বস্তু হতে পারে অন্য অন্য ভোগের সামগ্রী হতে পারে সুস্থতা হইতে পারে শারীরিক মানসিক সুস্থতা হইতে পারে আয়ুও তার রিজিক একশো বছর কেউ সেটা মানে ভাগ আপনার ভাগে যা পড়েছে আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে রেজিক আপনার তো আমাদেরকে যা রেজিক দেবে মানে আমাদেরকে যে ছেলে মেয়ে দেবে তাকে কি করো শয়তান থেকে বাঁচিয়ে রাখো রক্ষা করো শয়তান অনিষ্ট থেকে দূরে রাখো শয়তানকে দূরে রাখো মারাজা রেজি ক্ষতি অর্থাৎ আমাদের সন্তান সন্ততি যা এই মেলনের মাধ্যমে তুমি আল্লাহ আমাদেরকে দেবে এই দু যদি পড়ে তাহলে দুয়াতে দুটো অংশ হলো ঠিক না যদি পড়ে লাভ কি নাহমা ওয়ালাদ লাভের কথা উল্লেখ করা হচ্ছে তাহলে যদি তাদের উভয়ের মাঝে অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে সুনির্ধারিত করা হয় এই সময়ে। মানে এই মিলনের মাধ্যমে কোন সন্তান সন্ততি ওয়ালাদ ছেলে সন্তানকেও সামিল আর মেয়ে সন্তানকে সামিল ওয়ালাদ মানে শুধু ছেলে সন্তান নাই আজকাল আরবরা তাদের প্রয়োগের ক্ষেত্রে ভুল করে কিন্তু আরবি শুদ্ধ ভাষায় ওয়ালাদ আর ছেলে বচন হচ্ছে আবনা হাজা ইবনি এটি আমার ছেলে সন্তান আর মেয়ে সন্তান কি বলা হয় বিন্তুন বিন মানে মেয়ে সন্তান ওর জমা হচ্ছে বহু বচন হচ্ছে বানাত জি মেয়ে সন্তান যদি मेलनर मध्यमे तर उ स्वनिरधारित है मान तकदीर कोद्देरा बोला तकदीर आल्ला तरफ भाग्ये लिखे राखेंतान लामिया शैतान आबादा कख ओ सतान के शयतान क्षति करते ओ सतान कखो शयतान क्षति साधन करते তার ক্ষতি করতে না মানে ওই ছেলে বা মেয়ে যা জন্মাবে তার ক্ষতি করতে পারবেন কখনো কখনো না তার বার্ধক্য ক্ষতি করতে পারবে না তার ক্ষতি করতে না। কখনো ক্ষতি করতে পারবে না হাদিস মোত্তা আলাই বোখারি তো রয়েছে আর মুসলিম রয়েছে তাহলে আদিস একেবারে সহি এতে কোন সন্দেহ নেই उपकार कान तुआ पढ़ार उपकार मसाइल रही कथा प्रथम कथा दुआ टी शु पुरुष पढ़व ना स्वामी स्त्री दूजने पढ़व पढ़व एम क्यों आज শুধু পুরুষ পড়বে এরকম কেউ আছে না সব একমত একমত একমত দলিল আপনাদের যদি দলিল তো দলিল মুফতি সাহেবের জন্য দলিল অজেব খাস করেনি কিনা হাতিসের আবার অর্থ করে দিছি তোমাদের কোন ব্যক্তি যদি নিজ পরিবারের কাছে আগমন করে কালা তখন যদি বলে বিসমিল্লা আগমন কে করছে তাহলে আপনাদের দলিল হইল ফতুয়া তো দিলেন বাহ্যিক তো দলিল হইল না হ্যাঁ আপনাদের ফতুয়াটা শুনে শুনে হইলো শুধু হ্যাঁ শুনে শুনে ফতুয়া হইলো কিন্তু দলিল ভিত্তিক ফতুয়াটা হইল না বাহ্যিক হাদিসের অর্থ বলে যে কে পড়বে আগমনকারী পড়বে মানে স্বামী পড়বে স্বামী পড়বে এটা হচ্ছে বাহজি কর্ত আমি ফতুয়া দিচ্ছি না এখন কিন্তু বাহ্যিক অর্থ বললাম এই হাদিস থেকে প্রমাণ করতে পারবেন না যে স্ত্রী পড়তে হবে এটা হাদিস থেকে প্রমাণ করতে পারবেন না কারণ হাদিসে এরকমের কোন কথা নেই যদি থাকতো যে তারা দুজনে যদি পড়ে তাহলে এরকম হবে ঠিক না এরকম কথা নেই দ্বিতীয় বিষয়টি যেটি হাদিস এসছে যে যদি এই দুয়া পড়ে নাই তাহলে শয়তান ছেলেমেয়ের কি করতে পারবে না ক্ষতি করতে পারবে না কোন ক্ষতিটা করতে পারবেনা প্রশ্ন কি জানা আছে কোন ক্ষতি করতে পারবে না শে কি রকম হয় তাহলে আমাদের কাকে কোন আদম সন্তান আছে তাকে যাকে শয়তানের অসহা কমন্ত্রণা দেয় না তাই কবি কারো বাপমা মা পড়েনি নাকি শয়তান পড়ে শয়তান আপনার ছেলে মেয়েকে অস্বসবে আপনাকে অশ্বাস দিবে শয়তান ছাড় নিয়ে এনেছে হাড়ে আর রক্তের সাথে আমি চলাফেরা করব আল্লাহ শক্তি দাও ঠিক না তাহলে এই দিতে পারবে না এই কথা বোঝান তাহলে তো মুসলিম দিনদার ফ্যামিলি ছেলে মেয়েকে কোন অশ্বাস হইত না তাই না এটা শারীরিক নিরাপত্তা মানে অসুখ বিসুখ হবে না তাহলে আমরা তো প্রায় লোকই অসুখ হই আরাম কাজে লিখতে হবে না মানে ইমানের দিকে গেলো যেটা ইমান বলা হলে ইমান আমলের দিক থেকে শয়তান ক্ষতি করতে পারবে না এটা একটি ব্যাখ্যা কাউকে ক্ষতি করতে পারবে না তারা তাদের কথা ওই ছেলে যদি ওই যে সন্তান জন্মিতে যাচ্ছে যদি সন্তান ভূমিষ্ঠ হয় এই মিলনের মাধ্যমে তাহলে তার ক্ষতি করতে পারবে না সন্তানের কথাই বলা হয়েছে কিন্তু কোন ক্ষতিটা করতে পারবে না मुस्लिम जरा मुस्लिम ना मार्मिका दिखाई अर्थ हम लामिया क्षति करते मान तरह ईमान क्षति साधन जहां नामे इमानी क्षति निरापद रक्षा पा इमानी क्षति রক্ষা পাবে আর একটি হচ্ছে যে শারীরিক ক্ষতি আর বিশেষ করে মারাত্মক যেগুলি রোগ মারাত্মক রোগ যেমন মৃগির মতো রোগ যেমন উল্লেখ করেছেন অলমাইকার মৃগির মতো রোগ ওই ছেলেকে মৃগি হবে না তারপরে শয়তানের স্পর্শের কারণে হ্যাঁ কারণে যেই শারীরিক ব্যাধিগুলি তৈরি হয় অথবা মানসিক ব্যাধি সৃষ্টি হয় পাগল করে দেওয়া হ্যাঁ এগুলি করতে পারবে না প্রতিবন্ধী করে দেওয়া এগুলি করতে পারবে না এর মানে যে ব্যাপক অর্থে শারীরিক কোন ক্ষয়ক্ষতি হবে না মানে জ্বর হবে না কাশি হবে না আর কোন অসুখ বিসুখ হবে না এইরকম কথা নয় আসলে জি এটাও একটি অর্থ করা হয়েছে এখন ভাষ্যকার যে মাসাইলগুলি এই হাদিসের সাথে সম্পৃক্ত উল্লেখ করেছেন কিছু বয়ন করি বয়ানি নবিয়া সাল্লাহআাল্লাম এই হাদিস सहबाशे कियी सन्नति नीतिमाल आदम कायदा शिखे तरह स्पष्ट दोकर प्रथम कथा बिस्मिल्ला जो जिकिर करा कारण ना आल्ला नाम उच्चारण करत है कल्याण हासिल त्रुटी है द्वित रही शयतान अनिष्ट थी आश्रयना बर्षकार फहज मुबारक बरकतर दुआ आश्रयना आल्लाके आश्रयना अपन कबुल कर आर अल्ला आपना के संतन दान करते सुरक्षित विताड़ित शयान अनिष्ट थे जेमन कौरने करीमे अल इमर एक नम्बर छत्तीस सैंतीस इमरान स्त्री इमरान स्त्री क्या इमरान स्त्री क्या মারিয়ম ইরমা ইমরান মরিয়ম আলহসাল ঈসা ইমরানোহা তোহা মরিয়ম ওই কিয়ত কাছে আল্লাহ আমার পেটে যে গর্ব আমি করেছি এটাকে তোমার রাস্তায় স্বাধীন মুক্ত করে দিলাম যে বাইরে ছেলে সন্তান হবে ছেলে সন্তান বাইতুল মুকদ্দাস মসজিদের খেদমত করবে আধা কিন্তু যখন ভূমিষ্ঠ হইল তো কি হলো মেয়ে হইল মারিয়াম কেমন হলো আল্লাহ মেয়ে সন্তান হলো কেমন কেমন যাই হোক তিনি আমি এই মে কি মারিয়াম কি আল্লাহ আশ্রয় রাখছি তোমার মানে তোমার স্মরণে রাখছি তুমি তোমার আশ্রয় দান করো ईसा अलहीसा मे और ईसा आलिमर दुआ कर नानी जे आल्ला मे की मे पेटान सन्त जन्म से তুমি আশ্রয় দান করো তোমার আশ্রয় রাখছি কি থেকে মিনা শৈতান থেকে থেকে এই যে আল্লাহর আশ্রয় গ্রহণ করেছিলেন বা আল্লাহর আশ্রয় রেখেছিলেন মারিয়াম এবং তার সন্তানকে আল্লাহ আল্লাহরুল আলমী নয় নম্বর সাঁত্রিশ তারপরে বলছেন ফাতা ফতাক আব্বাল কাবুল হাসান এই দু আরবর কোতে আল্লাহাক রব আলীন এই মেয়েকে মারিয়ামকে সাদরে গ্রহণ করলেন উত্তম রূপে হাসান সুন্দর রূপে গ্রহণ করলেন ও আমা এবং উত্তম রূপে আল্লাহ রাবুল আলামিন তাকে উদ্গত করলেন মানে তাকে কি করলেন বড় করলেন তার প্রতিপালন করলেন দেখাশোনা করে দেখাশোনা কি করবে দেখাশোনা করার জন্য এই দ্বারা কি বোঝা গেল যেটা বলতে চাইল সেটা হচ্ছে যে মানুষ যদি দোয়া করি আল্লাহর কাছে আশায় কামনা করি আশায় কামনা করা হচ্ছে দোয়া করা তাহলে সেই দোয়া কবুল হলে দিনদুনিয়ার লাভ হবে দিনদুনিয়ার লাভ হবে शैतान रक्षा पार्थ विभिन्न उपाय रही शयान क्षतर सकती करा तयान प्रत्येक मुस्लिम के बाचार इमान बाचानी सुरक्षार पार्थिव सुरक्षारम सुरक्षार ऐले मे सुरक्षार जी एर उपाय ग्रहण करते अनेक उपाय रही मध्य किस अनुभूत रही सुरक्षा अभ्य बाहर शयतान जगह ना शयतान भलो जगह थके खराब जगह थके खराब जगह खराब जगह बाह्य उपाय पापाय मद पाना विभिन्न पाप है ओर पेत्र ना गुना पाप ना करतान दापट रही दखल शुफर जगह क्षति है मजारे गे सही आक मानुस गुमरा होते कारण शाखान शीर्षी शैतान बसबास्ट अपना अलौकिकत देख दिल আপনি মনে করেন আল্লাহর পক্ষ থেকে অলৌকি করতো আমি নূর দেখলাম নূর কিন্তু নূর না আপনাকে করার জন্য এই দেখিয়েছে যার ফলে গিয়েছিলেন সিরকি কুফুরি আকিয়ে আসলেন ক্ষতি হতে পারে শারীরিক ক্ষতি আপনি যখন ওর পাপের জায়গাগুলিতে ছিলেন তখন আপনার ওপর বালামসিবতা নেমে আসছে সেই সময় জিন্দরে সেই সময় জাদু বান আপনার প্রতিক্রিয়া সৃষ্টি করেছে হামলা করেছে ইত্যাদি হতে পারে तो कित उपाय रही आत्मरक्षारभ्य हुआ जी की शयान अनिष्ट चान बस पूर्व दुआ पाठ करतान अनिष्ट बाचार विभिन्न उपाय शरियत सम्मत उपायी ग्रहण करब तेम যে যে বাধাগুলি রয়েছে আল্লাহর হেফাজত পাওয়ার ক্ষেত্রে যে বাধা রয়েছে আল্লাহ আব্বুল আলমিনের কাছে আপনার দুআ কবুল হয় যে বাধার সেই বাধাগুলি থেকে বাঁচতে হবে আপনি দুয়া পড়ছেন ঠিকই সন্ন্যতী দুয়া সকাল সন্ধ্যার দোয়া আজকে রাজকারও পড়ছেন আর বাথরুমে যাওয়ারও দুয়া পড়ছেন বাথরুমে বেরিয়েও দোয়া পড়ছেন সহবাসের পূর্বেও দোয়া পড়ছেন কিন্তু রিজি খারাম তাহলে আপনার ছেলে মেয়ে সৎ হবে হবে না সৎ হবে না কারণ আপনার ছেলে মেয়ের সৎ হওয়ার জন্য একটা বাধা মাদ সে বাঁধ ভেঙে ফেলেছে না যার ফলে অসৎ সেয়া কাজে আসবে না এখানে হারাম খাওয়া লোকের দোয়া কবুল হয় না হারাম খাওয়া লোকের দোয়া নামাজের ভিতরে কবুল হয় নামাজের বাইরেও কবুল হবে না ওইরকমই ছ বছর পরে যে দোয়া করবে সেটাও কবুল হবে না যে কোনো ক্ষেত্রে হোক না কেন কবুল হবে না মানুষের অধিকাংশ কাজকর্মের ক্ষেত্রে সন্নতি দোয়া এবং যে রাজগার রয়েছে অধিকাংশ কাজকর্মের ক্ষেত্রে ड़ीते प्रवेशर समय दो आज रही बेरोजिक रही है पानाहारे पूर्व पानाहरारे शेषेक आज का रही घुमे गो, पूर्व घुम কোন রাজগার রয়েছে অবতরণ করলেন আপনি নামলেন সেখানে রাজ্য শয়তানের অনিষ্ঠ থেকে বাঁচার জন্য সারাদিনে বহুজিকে রাজগার রয়েছে যদি মোটামুটি এগুলোকে যদি আপনি নিয়মিত চর্চা করেন ফলো করেন কাজে পরিণত করেন তো আশা করি শয়তানের অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন শয়তানের সমস্ত রকম অনিষ্ট থেকে হেফাজতে রাখেন এই জিকির এই দুপড়া সহবাসের পূর্বে সন্নাত মুস্তাহাব সন্নাত মুস্তাহাব ফরোজ নয় ফরজ অজেব নয় কেউ যদি ভুলে যায় অথবা কেউ যদি ছেড়ে দেয় গোনাগার হবে না কিন্তু খোঁজ সয়তানের অনিষ্ট থেকে ক্ষতি থেকে নিরাপদ নয় মুস্তাহাব शुरुआत अपना प्रश्न रेखे उत्तर देखा फतुआ शरियतर सही फतुआ स्वामी स्त्री पढ़े ना एक जन पोड़े। पोड़े हादिसे बहजिक तो स्वामी आगमनकारी से पढ़े लाभ कैकटी फतुआ देख लतुआ सउदी आरबायी कमिटी फतुआ যে স্থায়ী কমিটি আল্লাহ যার হেড অফিস তারাও বলেছেন যে হাদিসের বাহ্যিক অর্থ যদিও এইরকম বহন করে কিন্তু দুয়ার মুখাপেক্ষী সকলে যেমন নর তেমন নারী সুতরাং যদি স্বামীর দোয়া পড়ার সাথে তার স্ত্রী ওই দোয়া পড়ে তাহলে এতে এমন বাধা কোন নেই আর এমন কোন হাদিসও নেই আমাদের কাছে যেটাতে এখানে বাধা দেওয়া হয়েছে যে না দায়া স্ত্রীর জন্য পড়া যাবে না আর দুয়ার সবাই মুখাপেক্ষি সুতরাং স্বামী স্ত্রী দুজনে যদি পড়ে তো সেটা ভালো সেটা ভালো এ হচ্ছে আলামায়কামদের কোরআন আলমদের ফতুয়া সুতরাং এটাই হচ্ছে ভালো কাজ দ্বিতীয় হাদিস দেখা যাক ওয়া নবী হোরায়রা তা رضাল্লাহু আনহু عن النبي তিনি বলেন বলেছেন জরুরি বিষয় নয় নাকি একই বিছানা ঘুমানো একই বিছানায় তো আছে তাহলে আজকাল মানুষের পয়সা হয়েছে যুগ পরিবর্তন হয়েছে আপনারা যদি একটু নিজের বাপের আমলের দিকে যান একটু অতীতে চল্লিশ বছর আগে বা দাদা আমলের দিকে আমরা দেখতাম দাদা নানি ওদের আলাদা বিছানার অবস্থা আছে তাই না স্বামী স্ত্রী ঘুমানো এটা কোন সরিয়তের বিষয় নয় তবে স্বামী যদি চাই যে ঘুমাতে হবে সেটা যায় আর স্বামী যদি নাই যা তুমি পীত ঘুমাও সেটাও যায় কে বলতে পারবে যে না এখানে স্ত্রীর হক নষ্ট করলো না সহবাস হচ্ছে স্ত্রীর হক কিন্তু একসাথে ঘুমানো স্ত্রীর হক নয়তে হবে স্ত্রী যদি আর তাতে যদি স্বামী বলে যে হ্যাঁ ঠিক আছে স্বামী যদি আনুগত্য যেহেতু তখন আবার জরুরি হয়ে যাবে স্বামী যদি বলে জান আমার সাথে ঘুমাইতে হবে তখন সেটা মানা কি হয়ে যাবে জরুরি হয়ে যাবে আনুগত্য করা জরুরি কিন্তু স্ত্রীর কথা মানা স্বামীর জন্য অজেব স্ত্রী হুকুম করলে তাহলে স্ত্রীকে তাহলে তো হাকিম বানিয়ে দিলেন তা আল্লাহ তো করার স্ত্রীকে হাকেম বানাননি আরেজাল করা ফরজ নয় যদিও জায়েজ কাদের ক্ষেত্রে স্ত্রী যদি ওই রকম আগ্রহ পোষণ করে অথবা বলে কোন হুকুম করে আর সেটা জায়েজ হয় আর স্বামী করে তো জায়জ আছে সেটা ফরজ করতে পারবেন না বুঝতে পারছেন পার্থক্য একটা জায়েজ কাজ কিন্তু সেই জায়েজ কাজটার হুকুম যদি হাকিম আপনার শাসক করে সেটা ফরজ হয়ে যায় শাসক স্ত্রীর স্বামী বাপমা আপনার বাপমা হুকুম করেছে একটা জাহেজ কাজের কাজটা জাহেজ এমন না যে নামাজ পড়তে যেতে বলছে নামাজ পড়লে আল্লাহ করেছেন অবশ্যই ফরজ হয়েছে কারণ আল্লাহ ফরজ করেছে বাপ যদি নাও করে তবু ফরজ তাই না দাড়ি রাখা অজীব সুতরাং বাপ যদি নাও করে তবুও রাখা হ্যাঁ ফরজ অজীব আপনার জন্য স্ত্রী যদি নাও করে তবু আপনার জন্য দাড়ি রাখা অজীব কিন্তু একটা জায়েজ হুকুম জায়েজ হুকুম যদি স্বামী করি, অথবা বাপ মা আপনাকে করে যা অমুক কাজটা করে আয় ওই কাজটা করা না যায় আর সে কাজটা কি ফরজ আসিব না যা আমার জন্য অমুক জিনিসটা নিয়ে আয় ওই জিনিসটাই বাড়িতে নিয়ে আসতে হবে সেটাই আজকে পাকশাক করতে হবে এটা জরুরি সন্নাত মুস্তাহাব কিচ্ছু না জায়েজ কাজ তো জায়েজ কাজের হুকুম যদি আপনার কর্তার পক্ষ থেকে আপনার অভিভাবকের পক্ষ থেকে হয় তখন সেটা ফরজ হয়ে যায় সেটা কি হয়ে যায় ফরজ হয়ে যায় কিন্তু যে অধীনস্থ সে যদি একটা জায়জ কাজের হুকুম করে সেটা ফরজ হয় না ছেলে যদি বাপকে বলে যে আব্বা কাজটা করেন আমাকে অমুক জায়গায় লেখাপড়ার জন্য পাঠান হ্যাঁ অমুক জায়গায় পাঠানো যায় ওর এখানেও পড়ানো যায় ঠিক না। আবার না পড়ানো জরুরি যদি না হয় দিনের পড়া তাহলে না পড়ানো যায় না আমি পড়াবো না তুমি কাজ করে খাও এখন বয়স হয়েছে সবালোক হয়েছে না দিনের জন্য শিক্ষা যাতে আল্লাহের ইবাদত বন্দিগি সহিসধ্য আপনি করতে পারেন এতটা প্রত্যেক মুসলিম নরণের জন্য ফরজ সেই ক্ষেত্রে বাপ মায়ের আদেশ লাগবে না বাপ মায়ের আদেশ অমান্য করতে হবে যদি তারা অন্যায় হুকুম করে যে না এইসব পড়াশোনা করা যাবে না তাহলে অমান্য করতে হবে তখন নবী বলছেন অস্বীকার করলাম আন্তজি আসতে অস্বীকার করল না আজকে হবে না আমি যাব না আমি তোমার কাছে যাব না ইত্যাদি অর্থাৎ সহবাসে সম্মতি দিল না তার অধিকার রয়েছে যে কোন সময় সে ডাকতে পারে যদি অসন্তুষ্ট হয়ে রাত কাটাই তাহলে কি শাস্তি হবে মহিলার নবী করিম সাল্লাম বলছেন লাহা फिर गभिसुष सकाले दिन डे स्वास्त्री मिलन कथा बोला रत काटाई दिन डी दिन डिस्त्री अस्वीकार कर आस्ते असंतुष्ट हो जाए स्वामी दिने ফেরেস্তাগণের লানত হইতে থাকবে ফেরেস্তার লান লানস্তার লানত মানে কি আল্লাহর রহমত থেকে বঞ্চিত মানে ফেরেস্তার লানত করলেও আল্লাহর থেকে বঞ্চিত তো ফেরেস্তার কি অধিকার আছে আল্লাহর রহমতে আল্লাহর রহমতকে ফেরেস্তার কি বলার আছে ফেরেস্তার ক্ষেত্রে যখন লানত শব্দটির প্রয়োগ হবে তখন তারা অবিশ্বাস দেয় মানে বদ করার অর্থ আল্লা কাছে চিরকালের জন্য নয় জরুরি নাই কুফরি করেনি না করে তাই না এখান থেকে এটা নিবেন না যেমন কাফের মুশ্রেককে আর মোনাফেক কপকে আল্লাহ এমন রহমত থেকে বঞ্চিত করে যে চিরকাল যার নামে থাকবে কখনো আল্লাহ রহমত হবে না জান্নাত পাবে না ওইরকম কে হয়ে যাবে মহিলা না কখনো না তাহলে যে সব অপরাধীদের উপর লানত করা হয়েছে। আল্লাহ পাকের লানতের কথা বলা হয়েছে মালায় ফেরিস্তা লানতের কথা বলা হয়েছে অথবা মমিনের লানতের কথা বলা হয়েছে সেটা দুই ভাগে বিভক্ত হইতে পারে এক লানত হচ্ছে চিরস্থায়ী লানত মানে আল্লাহ রহমত কখনো হবে না তার উপর বা তাদের ওপর আর আরেক লানত হচ্ছে ক্ষণস্থায়ী কিছু কালের জন্য অথবা দীর্ঘ কালের জন্য আল্লাহ রহমত পাবে না তারপরে যদি আসল ইমান ভঙ্গ না করে থাকে ইমানের সুরক্ষা করে থাকে অর্থাৎ ইসলাম ভঙ্গ না করে থাকে তাহলে অবশ্যই আল্লাহ রহমত হবে মমিন মুসলিমের জন্য হ্যাঁ দিস মোতফা কোনসলিমের রয়েছে আল্লাহল বখারি আর এই হাদিসের বাক্যগুলি শহী বখারি তো তার মানে শহীদ মুসলিমের বাক্যে সাথে পার্থক্য করেছে বাক্যের ক্ষেত্রে কিন্তু অর্থ কাছাকাছি বলে মুসলিম আর শাহি মুসলিম অতিরিক্ত আরো রয়েছে কানালিফ ইসামায় শাহতান আলাইহা কোথায় কথাটি আছে যদি স্বামী তার স্ত্রীকে নিজ বিছানার দিকে ডাকে আর সে যদি আসতে অস্বীকার করে আর এই কারণে অসন্তুষ্ট হয়ে রাত কাটাই তাহলে অসন্তুষ্ট থাকবেন আকাশে খেতান তিনিও ওই মহিলার উপর অসন্তুষ্ট থাকবেন হাত তা আনহা যতক্ষণ পর্যন্ত তার স্বামী ওই স্ত্রীর ওপর সন্তুষ্ট না হয়ে যাবে স্বামীকে যদি রাজি করে নেই ভুল করিয়ে দিয়েছে সন্তুষ্ট করে নিয়েছে তার কাছ থেকে ক্ষমা নেছে তাহলে কোন অসুবিধা নেই আল্লাহর আধ রাজ থাকবেন না এই হাদিস থেকে বোঝা যায় যে স্বামীর কথা শোনা এবং মানা আনুগত্য করা ভালো কাজ। ভালো কাজ মানে কি ফর কাজ হচ্ছে সবচেয়ে ভালো কাজ তাই না তারপরে সন্নাত মোস্তাহাব কাজ হচ্ছে ভালো কাজ তাই না জাহেজ কাজটা ভালো কাজ নয় জাহেজ স্ত্রীকে বলছে আজকে মাছ না আমার স্ত্রী হুকুম করছেন আর স্বামী বলছেন না তুমি যেটা বলছো সেটা আজকে কিনবো না অন্য কিছু নিয়ে আসবো স্বামীর জন্য যাইজ কিনা কিন্তু আজকাল তো সমান অধিকার কমিউনিজম এ বিশ্বাসী হ্যাঁ আমার দেশের মুসলিমিজম এ বিশ্বাসী সমান অধিকার ইসলামের সমান অধিকার নাই ন্যায্য অধিকার আছে আমি অনেকবার বলেছি আলোচনায় ইসলামে কি আছে ন্যায্য অধিকার আছে সাম্য নয় সুবিচার আছে কি আছে সুবিচার আছে যার যতটা যোগ্যতা আছে হ্যাঁ যাকে যতটা আল্লাহা করেন যোগ্যতা দিয়েছেন ততটা তার কদর মর্যাদা রয়েছে এটা হচ্ছে সুবিচার ন্যায় বিচার ইসলামের ন্যায় বিচার আছে আদল ইনসাফ আছে আর সমান করে দেওয়া নাই যে পুরুষ গাড়ি চালাই তো মহিলাকে গাড়ি চালাইতে হবে পুরুষ মাথায় বোঝা উঠায় আর বিল্ডিং তৈরি করে সেই জন্য মহিলাকে বিল্ডিং মাঠে গিয়ে লড়াই করে আর রণক্ষেত্রের পাহাড়া দেয় তো গিয়ে আর ইত্যাদি ইত্যাদি সেনাবাহিনীতে গিয়ে তাদেরকে এইসব করতে হবে না না। এই সাম্য ইসলামী নেই এই সাম্য ইসলামী নেই পুরুষ যেহেতু হুকুম করলে সে স্ত্রী শুনতে হয় সেই জন্য স্ত্রী হুকুম করলে স্বামীকে শুনতে হবে না না এই সাম্য নেই সমান অধিকার বলে সামে ন্যায্য অধিকার আছে নাজ্য অধিকার আছে সুবিচার আছে সুবিচার ফরোজ ন্যায্য অধিকার কায়েম করা ফরজ তাহলে স্বামী যদি কোন হুকুম করে কোনো কথা বলে তাহলে সে কথা শোনা মনোযোগ সহ করে এবং সেটা মানা আত্মা আনুগত্য করা স্ত্রীর জন্য কি ফরোজ আর হুকুম করে তখন একটু বাহাদুর গোলাম হয়ে গেল না আমার নিজের কিছু স্বাধীনতা আছে তাই না সেজন্য বাপ বলে এই দিকে যা মা বলে এই দিকে যা আমি এই যাব। যাবো হারাম যদি একটা জাহেজ কাজের হুকুম করে তখন কাজটি কি হয়ে যায় ফরজ হয়ে যায় কাজটা ফরজ হয়ে যায় এই মশলাটা ভালো করে মনে রাখতে হবে যাদের বাপমা এখনো বেঁচে আছে বিশেষ করে তাদেরকে যাদের বাপমা এখনো বেঁচে আছে আমার বয়স হয়ে যাক পঞ্চাশ আর আমি যত বড় হয়ে যাক কিন্তু আমার বাবা যতদিন বেঁচে আছেন আমার মা যতদিন বেঁচে আছেন যদি হুকুম করে একটা জায়জ হুকুম তাহলে আমার যেন সেটা আর তখন জায়েজ থাকে না কি হয়ে যায় সেটা ফরজ হয়ে যায় মানে একমাত্র যদি বুঝিয়ে নিতে পারে। বুঝিয়ে নিতে পারেন যেমন আপনাকে বলছে আপনার বাপমা বলছে যে না তুই তুই দূরে থাক দেশে থাকা থাকা থাকা সুন্নাত যাই আর না ঠিক তবে যদি দেখা যায় রুজির রাস্তা দেশে গেলে একবার সংকুচিত আর এখানে রাস্তা প্রশস্ত তাহলে অনেক ক্ষেত্রে জরুরি হইতে পারে তারপরেও এই ক্ষেত্রেও বাপমার কথা কে প্রাধান্য দিতে হবে কিন্তু আপনা থাকার প্রয়োজন মনে করছেন কি করতে হবে তাহলে আপনাকে बुजिए मानिए नी बुझिए नार अब्हति नीन थार अनुमति क्षेत्र जैसे हराम जदिछंदन तबा आल्ला असंतुष्टि अपछंदन आल्ला जो अपछंद कर आल्ला असंतुष्ट कनिया शक्ति कथा মানাও যাবে না শোনাও যাবে না আর পালন করাও যাবে না ভালো করে মনে রাখবে কিন্তু একটা কাজ করা যাবে তাই না স্ত্রী যদি বলে যে তুমি দাড়িটা রাখিও না কি বয়স হয়েছে তুই তো বিয়ে আমাকে সুযোগ হোক পাকুক আর ৫০ বছর বয়স হোক যখন জামাই টামাই হয়ে যাবে ঘরে তখন দাড়িটা রাখি তাহলে এই ক্ষেত্রে স্ত্রীর আনুগত্য করা ফরজ হয়ে যাবে তাই না এটা হচ্ছে আমাদের দেশি তরিকা এটা দেশি ইসলাম बर्तमान जुगे आजकल मडार्न इसलाम जी मडार्न लोकदार दाड़ी रेखे स्त्री चाहे स्त्री मशा आल्ला दिनदारे तुम दाड़ी रखो कहना सोजा दाड़ी रखे बारिमिन दाड़ी रखते हैं आल्लाइल ना रसुलर हुकुमे पर কোন নাকি দাঁড়ি যেই দাঁড়িয়ে রেখেছেন আপনি স্বামীকে সন্তুষ্ট করার জন্য না কি বলছেন স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য এই দাঁড়িয়ে আপনি অথবা সিগারেট ছাড়তো না কিন্তু কার জন্য ছেড়েছে আল্লাহর ভয়েও ছাড়েনি আল্লাহর সামনে জবাব দিতে সেজন্য সিগারেট ছাড়েনি ধূমপান ছাড়েনি আর বরং কিজে ছেড়েছে এই স্ত্রী বলছে যে তুমি যদি সিগারেট খাও তো মুখের কাছে আসবে না দৌড়ে থাকো তুমি দূর থেকে বলো সেজন্য সিগারেট ছেড়েছে তা নাকি পাবে এই গোনা ছাড়ার উপর যে আল্লাহর মহাপুরুষ কাছে কিছুই পাবে না তাকুয়ার উপর তাঁকো গোনা ছাড়া মানে তাকুয়া এই তাকর যে জবাব রয়েছে প্রতিদান রয়েছে আল্লাহর সেই সত্তার শপথ করে বলছি যার হাতে মোহাম্মদের প্রাণ রয়েছে সাল্লাহাম যার হাতে মোহাম্মদ কি রয়েছে প্রাণ রয়েছে তো আদিল মার আকা রব্বি হাত্তা তো আদি আদায় করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় না করবে হাত্তা তো আদি হাক্কা যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় না করবি তাহলে যদি কোন মহিলা ফরোজ এবাদতবন্দী করে নফল এবাদতবন্দি করে महिला अतरिक्त अनेक कि चपिए एक बो जो आ गहस्थे बाड़ी भाई तो पांच सात भाई सब तीन बारे खा बार खाना रेडी रखते खबर दबर व्यवस्था गुरु छागल थी तो सब गलिंग गोबर टनते इमाम हम पंथा इसलाम हम पंथा जी हक मजखने स्वीर शाहबालिक मे आजकल घरे घरे अहर शाहबाली के एक मे कट मे तु क्या कर तीन बार राना दी आठ मा नास सब खबर दिनी भाई विधे घटना तीन बार्थी अबिवाहित अथविवाता असुस्थ नान्नाते ननदर के रानना खबर भाषर के रान्ना खेल गोटा गोष्टी के खवे बोल मत पर ইসলাম সমর্থন করেনা এগুলোর আবার এটাও সমর্থন করেন না যে স্ত্রী বলবে যে স্বামী তোমাকে খাওয়াবো তোমার বাপ কেউ খাওয়াবো না কেউ খাওয়াবো না এটাও সমর্থন করে না কারণ এটা অসম্ভব যে স্বামীকে আপনি রাজি করবেন না তার বাপ মাকে বাপমার আপনি মর্যাদা দেবেন না সুতরাং কমপক্ষে তার বাপমায়ের খেদমত করা যতটা খেদমত আল্লাহ ফকরাবুল আলমেন চান মধ্যম পন্থা অবলম্বন করে সে খেদমত তাদের খাদ্যের ব্যবস্থা করা তাদের কাপড় চোর পরিষ্কার করে দেওয়া যদি প্রয়োজন হয় ইত্যাদি যাতে করে স্বামীকে সন্তুষ্ট বনের স্বামী যখন জানতে পারবে যে আমার স্ত্রী আমার বাপেরও খেদমত করে মায়েরও খেদমত করে তাদের কাপড় পরিষ্কার করে তাদের খাবার প্রস্তুত করে দেয় তাহলে অবশ্যই সন্তুষ্ট হবে অবশ্যই সন্তুষ্ট হবে কিন্তু স্বামী যদি জালেম হয় আর বলে আমার তো বিয়ে শাড়ি তো ভাইরা সব করছে না বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে যাচ্ছে সব রিটায়ার্ড রিটায়ার্ড হয়ে গেছে অকেজ হয়ে গেছে আর এদের দ্বারা কিছু হবে না বিয়ে করে কোনো কাজ হবে না বিয়ে করছে না সবগুলিকে খাওয়াইতে হবে স্বামী বললো এটা আসলে শরীয়তের বিধান না। শরীয়তের বিধান নয় তখন স্বামীকে শরীয়তের মশালা মাসাইলে বুঝাইতে হবে মাঝে মধ্যে সেটা আলাদা কথা মাঝে মধ্যে যদি হয় অথবা কর তুই যে তো আমার বাড়ির দাসি এসছিস আরামসলামিক পরিবার ইসলামিক পরিবার নয় ইসলামিক পরিবার গঠন করুন যদি स्त आई समय घर डाक चले आसना बंद करी देना पर चले आसे चले आई अजुहत कर लेना क्या कर এখন আবার তুমি বাইরে থেকে এসছো তুমি আরাম করো তুমি ঠান্ডা ছেড়ে দিয়ে তুমি ঠান্ডা নিধ করছে তার মধ্যে একটি মাসাল হচ্ছে আনতাম না স্ত্রীর জন্য হারাম যে স্বামীকে বাধা দেবে স্বামী যদি মিলতে চাই বাধা দেবে অথবাও তোমাতে বাহানা করবে বাহানা করা বলি টালবাহন হ্যাঁ এখন নয় পরে ইত্যাদি এটা সময় নাই এটা সময় নাই শুধু নামাজের সময় সময় নাই। আর নাফাক অবস্থায় সময় নাই। যেগুলি শরীয়তের আলোকে সময় নাই সেটা হচ্ছে সময় নয় আও তত অথবা স্বামীকে ঘৃণা করবে যদি তাকে ডাকে তাহলে এটা মহিলার জন্য জায়জ নাই যদি স্ত্রী বাধা দান করে বলে বলেছেন না আমি তোমার এই কথা শুনবো না তাহলে এই গোনা হবে না কাবিরা কাবিরা হয় দলিল কি যে কাবিরা একজন স্ত্রী বলছে তার স্বামীকে যে যে যে তুমি এই সময় সময় আমি না আমি রাজি না সাগিরা হলো না কবিরা কবিরা দলিল আপনারা সব পুরুষ জন্য কাবিরা বলে দিলেন তো মহিলারা বলবে না এটা সাকিরাও না আমার অধিকার আছে আর সরকার যদি চল সেনাবাহিনীতে সব ভর্তি হয় বাই ফোর্স সবগুলিকে কিছু কিছু দেশে এরকম ছিল আর আছেও আমার এক ক্লাসমেট ছিল এর সাদ্দাম হোসেনের যুগে আমার সাথে লেখাপড়া করেছে তো ও পাশ করার পর আমরা সবাই সার্টিফিকেটে চলে যাচ্ছি না কি কেনা দেশে যাবে বলছে দেশে যেতে দেবে না দেশে গেলে ফাঁসিতে ঝোলা কেন বলছে যে এরাক হ্যাঁ আপনার সেনাবাহিনী ট্রেনিং নেওয়া প্রত্যেক ১৮ বছরের যুবকের জন্য ফরজ কম্পালসারি সরকারের পক্ষে আর আমি ট্রেনিং চলে এসেছি কুয়েত থেকে সৌদি আরব এসে পড়া করছে যার ফলে দিয়ে আপনি তাই করবেন নাকি এই হাদিস দলিলাম আর যদি না আসে তাহলে ফেরেস্তা কি করবে লানত করবে আর সোনার ক্ষেত্রে লালত হয় না আল্লাহ লাই না রসগুলের লালত হয় না মালাইকার লান যে গুনার ক্ষেত্রে অভিশাপ করা হয়েছে অভিসম্প হয়েছে সেই গোনা হচ্ছে কাবিরা কাবিরার সংজ্ঞার একটা অংশ তাই বলছেন ভাষ্যকার শেখালাস স্বামীকে যদি বাধা দান করে তাহলে এটা কাবিরা গুনার অন্তর্ভুক্ত হবে কারণ ফেরেস তারা লানত করে লো ইন মহাফে মোহারামিন কবির আর লান করার কারণে হয়ে থাকে লানত হয় ফরজ আজেব কাজ ছাড়লে কি হয় লানত স্বামী স্ত্রীর মাঝে সুসম্পর্কের একটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে যে স্বামী যখন স্ত্রীকে আহ্বান করবি তখন ডাকে দ্রুত সাড়া দেবে দ্রুত তারপরে যদি শারীরিক অসুস্থতা থাকে অপারগতা থাকে তো সেটা ভালোভাবে বুঝিয়ে তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে যারা নেক নারী তাদের আল্লাহর আয়তন চৌত্রিশে প্রশংসা করেছেন ফাঁস আলী হাত যারা নেক রমণী তাদের সম্পর্কে বলছেন কানে তাথুন তারা অনুগত হয় তারা স্বামীর অনুগত তারা সুরক্ষা করে নিজের সম্পদ বাড়ি ঘরে সুরক্ষা করে ছেলে মেয়েদের ছেলে মেয়েদের হেফাজত করে এগুলো খেয়াল রাখে এ হচ্ছে নেক নারীদের কিছু গুণাবলী বর্ণনা করে বলছেন ইমরাতুন শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট নারী হচ্ছে এমন নারী এজার তা হে স্বামী তুমি যদি তার দিকে তাকাও তাহলে তোমাকে আনন্দিত করে দিবে যখন স্ত্রীদের তাকাবেন সে মুখে আপনার সাথে কথা বলবে দেখলে যেন আনন্দিত হন আপনি কেন তার মানে সে হাসি মুখে কথা বলছে আপনার ভিতরে যাতে আ খুশি আসে সেই রকমের কাজ করছে তার মানে সে স্বামীর সামনে ভালো অবস্থায় থাকবে সে সেজেগুজে থাকবে তারপরে ভাষা ভালো ভাষা আকর্ষণীয় ভাষায় কথা বলবে হাসি মুখে কথা বলবে যাতে মানুষ আকৃষ্ট হয় তো এই এইরকম আমার তাহা আমার তাহা আতকা আর যখন তুমি তাকে নির্দেশ দেবে তখন তোমার কথা শুনবে স্বামীকে নবী বলছেন যে তুমি যদি তোমার স্ত্রীকে কোন হুকুম দাও আদেশ করো তাহলে সে যদি আদেশ মানে তাহলে সে হচ্ছে সবচেয়ে উত্তম নারী তুমি যদি বাড়ি থেকে অনভুসে থাকো বিদেশে আছো অথবা বাড়ির বাইরে কোথাও গিয়েছো সকালবেলা কাজে গেছো সন্ধ্যাবেলা ফিরবে বা দুপুর বেলা ফিরবে তার ইজ্জ আবরুর ক্ষেত্রে তোমার খেয়াল রাখলো মালেকা এবং তোমার ধন সম্পদের খেয়াল রাখলো ছেলে মেয়েদেরও খেয়াল রাখলো যখন স্বামী থাকে তখন ছেলে মেয়ে গুলোর পরিচর্যা করে না খেয়ে একটু কাশি পড়া দেখা যায় না আর ময়লা আবর্জনা দেখা যায় না আর নতুন নতুন জামা কাপড় পরে রাখে যেসব স্বামী রাগী মানুষ অথবা চাই যে আমার ছেলে সবসময় ভালোই থাকুক ছেলে মেয়েদের পরিচর্যা হোক আর স্ত্রী ওলস অলস দা গ্রেট এইরকম যখন থাকে তখন কি করে যখন স্বামী নাই অবহেলায় ছেড়ে গেছে ছেলে কি খেলো না খেলো মেয়ে খেলো না খেলো তারা কাপড় পরে আছে না উল্লেম দেখা নেই খরচ করে মানে। এক ভাই বলছে যে তার স্ত্রী মাসে বিশ টাকা খরচ করে আশ্চর্য কথা এত বড় ফ্যামিলিতে আমরা হয়তো বিশ খরচ করব না টাকা একটা শুধু স্ত্রী তার ছেলে মেয়ে খরচ করে তাহলে স্বামীর ধন সম্পদের হেফাজত করলো স্বামী টাকা পয়সা ইনকাম বেশি আছে সেই জন্য অথবা এই পয়সার জন্য ভালো ক্ষেত্রে আল্লাহ খরচ করতে হবে না কখনো না এইরকমই অনেক মহিলা রয়েছে রিপোর্ট পাওয়া যায় যে এখান থেকে টাকা পাঠায় অথবা দেশে আইনকাম করে স্বামী কত কষ্ট করে হ্যাঁ যখন বোন আসে ভাই আসলো দিয়ে দিল লুকিয়ে লুকিয়ে স্বামীর ধন সম্পদ স্বামীকে না জানি একটা পয়সা কাউকে দেওয়া যায় না না জানি একমাত্র যদি কৃপন হয় স্ত্রীর খরচ যতটা লাগে ততটা দিচ্ছে না আর ছেলে মেয়েদের খরচ যতটা লাগে ততটা দিচ্ছে না চিকিৎসা খরচ যতটা লাগে দিচ্ছে না তখন লুকিয়ে নেওয়া যাবে যেমন নবিয়া করিম সাল্লা আবু সুহিয়ান সম্পর্কে তার স্ত্রী হিন্দকে বলেছিলেন খুজি মিন মা বিল হ্যাঁ সচরাচর যতটা খরচ খরচা লাগে নিতে পারাজে আপনার মত পরিবার ওইরকম এখানে আপনার পাশের পাশের বাড়িটাই একটা পরিবার স্বামী স্ত্রীর পরিবারে দশ হাজার লাগে আর আপনার স্ত্রীকে বিশ লাগে কেন কেন এত পার্থক্য বারো হাজার হইতে পারে বিশ হাজার কেন লাগে। এই বিষয়গুলির খেয়াল রাখতে হবে তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে এরকম স্ত্রী এবং স্বামীকে সন্তুষ্ট করতে পারবে এবং উৎকৃষ্ট নারী হবে এই হাদিস দ্বারা বোঝা যায় যে গোনাগারদেরকে অভিশাপ তারা মুসলিম হোক না কেনা মুসলিম পাপিষ্ট গোনাগারকে লানত করা কি রয়েছে জায়েজ রয়েছে কিভাবে বুঝলেন ফেরেস তারা লানত করে বলা এসে শুধু কাফের মহিলা লানত করে মুশেক মহিলা লানত করে নামাজি। প্রতিষ্ঠা করি হ্যাঁ সন্ন্যতের অনসারী হ্যাঁ মহিলা স্ত্রী আপনার কিন্তু মুসলিম হইলেও লানত জাহেদ রয়েছে কিন্তু লানত হচ্ছে আবার দুই ভাগে অভিশাপ হচ্ছে দুই ভাগে বিভক্ত হচ্ছে লান মহাইন আর গায়ের মহাইজান নির্দিষ্ট করে অভিশাপ দেওয়া আর অনির্দিষ্ট অভিশাপ দেওয়া দুটোতে পার্থ করেছে নির্দিষ্ট করে কোন মুসলিমকে অভিশাপ দেওয়া যায় আল্লাহ না দিয়ে থাকে অনির্দিষ্ট করে যে কোন যেতে লান উদাহরণ আমার এই কথা থেকে উদাহরণ বের করতে পারবে অনির্দিষ্ট লানত যে এইরকম কাজ করবে তার উপর আল্লাহর লানত যেই মহিলা না যেই মহিলা ধরেন উদাহরণ যেই মহিলা স্বামী ডাকে সাড়া দেবে না তার রয়েছে। এটা হচ্ছে অনির্দিষ্ট লানত এটা হাদিস রয়েছে। এটা কেউ যদি কথা বলে। আপনি নির্দিষ্ট করে বলবেন না কিন্তু যদি বলে লান কাজ মৃত্যুদের উপর আল্লাহ লাইজ কিনা কোরআন কেরিমে আছে লালাত কাজে মৃত্যুকদের উপর আল্লাহর অভিশাপ ঠিক না কিন্তু এই মহিলা একজন মহিলা ধরেন আপনার বাবী আপনার স্ত্রী আল্লাহ হচ্ছে আল্লাহন হোক কারণ তুমি স্বামীর কথা শুনলে না অমুক মহিলার উপর আল্লাহন কারণ সে স্বামীর কথা শোনেন না এটা হচ্ছে নির্দিষ্ট করে লাইয় নির্দিষ্ট করে কোন এক ব্যক্তিকে লানত করা যেটা নয় যেটা কি নয় আচ্ছা সহবাসের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ মাসবাসের ব্যাপারে এরকম অনেক সময় হয় যে স্বামী হয়তো খুব বেশি পরিমাণ চায় স্ত্রী মোটেই চাই না তেমন কম চায় তাহলে কতটা পরিমাণ স্বামীর দাবি করার অধিকার আছে জি বছরে একবার বছরে চারবার মাসে একবার হ্যাঁ। মাসে একবার অথবা সপ্তাহে একবার বা দিনে একবার বা দিনে দুইবার কতবার এ সম্পর্কে কি জানা আছে আপনারা বলেন মার্শাল অধিকাংশ বিবাহিত তাই না বিবাহিত যতটা প্রয়োজন মার্শাল একটা ফতো পেলেন স্বামীর প্রয়োজন দিনে তিনবার স্ত্রী পারে না অসুস্থ হবে না সেই ফতো ঠিক হলো তাহলে উভয়ের সম্মতির মাধ্যমে ওভায়ের সম্মতির মাধ্যমে স্ত্রী সুস্থ তারপরে বলছেন না সপ্তাহে এই ফতো আর ঠিক হইল না হলো জি হ্যাঁ শোনাই ভাষ্যকারদের অলামা কেরামদের ভাষাই বড় বড় যারা অলামায়কেরাম আমরা তো ছাত্র তালে বলিম তো অলমাদের ভাষা শোনাই বলছেন হামবেলি ফিখ আর রৌদ আর রৌদুল মুরবে আর অন্যান্য কিতাবে রয়েছে কমের পক্ষে কমের পক্ষে বছরে কতবার করে সহবাস করা জরুরি এই সর্বনিম্নটার নেন আগে চার মাসে একবার মাসাল এ দলিল আছে কি দলিল আছে অন্য কোরআনে কেরিমে আছে দলিল সেই জন্য না এটা চলবে না এটা খোঁড়া কথা আল্লাহাক ইলার ক্ষেত্রে অর্থাৎ কোন স্বামী যদি কসম করে আমি আমার স্ত্রীর কাছে যাব না আমার স্ত্রীর কাছে যাবো না স্ত্রীকে হয়তো একটু শাসন করার জন্য অথবা রাগ করি না চার মাস হয়ে গেলে কি করতে হবে হয় রাখো তাহলে যাও স্ত্রীকে কাছে নিয়ে আসো হ্যাঁ তার সাথে মিলন আর না হইলে কি করো বিদায় করো অন্য কোথাও তার যে আমি যাব না স্ত্রীর কাছে চারমাস তারা বসু আর বা আসর আল্লাহ বলছেন প্রতীক্ষা করবে চার মাস মাস আরবাত কি আসর চার মাস চার মাসের বেশি না চার মাস আদালতই অথবা কাজের কাছে অথবা যে দেশে আদালত মানুষের তৈরি করা ইসলামিক আদালত নেই কাজীও নেই মুসলিম রেজিস্ট্রার কাজীও নাই। তাহলে আলেমের কাছে হ্যাঁ সমাজের কাছে বিচার চাইবে মহিলা এবং দুইয়ের এক করতে বাধ্য করবে হয় তুমি স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসো তোমার ঘরে আর না হলে তালাক দিয়ে দাও জি আর নাহলে আজমা যদি তালাক দিতে চাই তো আল্লাহর রাহিম ঠিক আছে তালাক দাও কিন্তু এইভাবে ঝুলিয়ে রাখতে পারবে না চার মাসের বেশি চার মাসের বেশি ঝুলিয়ে রাখতে পারবে না যে দুই বছরের জন্য অনেকে ঝুলিয়ে কেউ তিন বছর চার বছর ঝুলিয়ে রাখছেন ছুটি মালিক দিচ্ছে ভাই পয়সা নেই পয়সাও দিচ্ছে না তারপর ও যাবে তিন বছরে যাবে চার বছর দুই বছর হয়ে যায় যদি আমাকে সে বলে যে আমি বাড়ি যাই কেন বাড়ি যাবো তুমি মালিক টিকিট দেয় না অবশ্যই টিকিট তারপর যাবে না আমার কাছে বোকা খাই তাহলে বোকা আর এই করবেন সেই করবেন সেই জন্য আপনি স্ত্রীর মাসলার দিকে ফিরে আসি কথা লম্বা হয়ে যাচ্ছে তো এই আয়াতের আলোকে বছরে কতবার তাহলে যাওয়া আবশ্যক হ্যাঁ বার তিনবার তাই বলছেন যে স্বামীর জন্য সহবাস করা ফরজ যদি শারীরিক শক্তি থাকে কাদার আলী শারীরিক শক্তি থাকে ষোলো শাসন মানে বছরে তিনবার করে তিনবার করে চার মাস পর বছর চার মাস পরপর মরতন একবার চার মাসে একবার বেতালাবি যাও যদি স্ত্রী তলব করে ডিমান্ড করে আর যদি স্ত্রী রিলিজ দিয়ে দেয় আর হয়তো বড় স্ত্রী হয়তো বুড়িয়ে গেছে অনেক সময় চলো অসুবিধা নেই আমার প্রয়োজন নাই তোমার ইচ্ছে তুমি আমার ঘরে আসতে পারো নাও আসতে পারো তোমাকে আমি ক্ষমাকে দিলাম বা তোমাকে ছেড়ে দিলাম মাফ করে দিলাম কমপক্ষে একবার শরীরে শক্তি থাকে আর স্ত্রী যদি ডিমান্ড করে তাহলে আসতে হবে ফাঁকা গেম অন্য অন্য ক্ষেত্রে ওয়াক্তারা শেখ আর তারপরে বলছেন যে পছন্দ শেখ এর কাছে ওয়াত সহবাস হচ্ছে প্রয়োজন মাফিক যতটা প্রয়োজন হয় স্বামীর হয়তো প্রয়োজন হচ্ছে সপ্তাহে দুই দিন হলে যথেষ্ট তাহলে এটা হচ্ছে অজিব এইরকম স্ত্রীর প্রয়োজন তারও খেয়াল রাখবে ওকুদরাতি এবং বেকাদি হাজাতহা স্ত্রীর প্রয়োজন অনুযায়ী অকুদরাতি স্বামীর শক্তি অনুযায়ী স্ত্রীর প্রয়োজন আর স্বামীর ক্ষমতা স্ত্রীর হতে প্রয়োজন খুব বেশি কিন্তু স্বামীর ক্ষমতা নেই তাহলে করবে দুটোকে মিলিয়ে দুটোকে হাজাতহা স্বামী স্ত্রী কে ভরণ পোষণ দেবে কতটা দেবে এই ক্ষেত্রে একই কথায় ওই কথাটি ফিট হবে বেকাদে হাজাতিয়া স্ত্রী বা তার ছেলে মেয়েদের কতটা প্রয়োজন ও কুদরাতি আর স্বামীর কতটা ক্ষমতা হয়তো স্ত্রীর প্রয়োজন মাসে দশ টাকা কিন্তু দুটোকে খেয়াল রাখতে হবে স্ত্রীর প্রয়োজন আর স্বামীর সামর্থ্য এই দুটো মিলিয়ে যতটা পারে এটা হচ্ছে অজিব সহবাসের ক্ষেত্রেও আর ভরণ পোষণের ক্ষেত্রে সৌদি আরবের প্রধান মুফতি পুরাতন প্রধান মুফতি বর্তমান যে প্রধান মুফ্তি রয়েছেন তার নাম হচ্ছে শেখ আবদুল্লাহ আব্দুল্লাজ বিন আবদুল্লা আব্দুল আব্দুল্লাহ আল এ শেখ মানে শেখুল ইসলাম আব্দুল্লাহ আল বংশেখ আর তার আগের প্রধান প্রধানমূর্তি ছিলেন আব্দুল আজিজ আবদুল্লাজিজিন আব্দুল্লাহ বিন বাজ সংক্ষেপে বাজ বলা হয় রাহিমাহ তার আগের প্রধান প্রধানমূর্তি যিনি প্রধান মুফতি ছিলেন তার নাম হচ্ছে খুব প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তিনি বলছেন ওয়ালাহুল ইকালিক এখন সর্বনিম্নটা জানার পরে বেশি কতটা দিনে কতবার বা সপ্তাহে কতবার এই ক্ষেত্রে বলছেন ওয়ালাহুলিক স্বামীর জন্য বেশি বেশি সহবাস করা জায়গ রয়েছে এবং অধিকার রয়েছে লায়া তাহাদ তার কোনো আর এটা কোনো কিছুর সাথে সম্পৃক্ত নাই যে শুধু রাতে চলবে সকালে চলবে না দুপুর বেলা চলবে না বরফেটে চলবে না খালি প্যাটে চলবে না বিকেল বেলা চলবে না আসর পরে চলবে না এইরকম শরীর কোনো হ্যাঁ আর একাধিকবার সহবাসের কারণে শারীরিক দিক থেকে ক্ষতিগ্রস্ত তাহলে তখন ঠিক হবে না তখন যায় হবে না এজন্যাদ যদি স্ত্রীর ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে এর পরিমাণের ক্ষেত্রে কতবারের নেই আর কোন সময় যাবে সময়ের ক্ষেত্রে কোন সময় সীমানা নেই যদি ক্ষতি হয় বেশি সহবাসের কারণে ক্ষতি হয় স্ত্রীর তাহলে একটি হাদিস রয়েছে লাখ বলছে লাজেরও ক্ষতি করোনা এবং অন্যেরও ক্ষতি করোনা নিজেরও ক্ষতি করিও না এবং অন্যেরও ক্ষতি করিও না আপনি নিজের যেমন শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন তেমন আপনার যেই ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবেন যেই ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার কি করবেন ক্ষতি করবেন সুতরাং যদি দেখা যায় যে স্ত্রী ক্ষতি করছে নিজের যৌবনের তাড়নাই আল্লাহ তার ক্ষতি সাধন করবেন আল্লাহ তার কল্যাণ করবেন না এদিকে খেয়াল রাখতে হবে আশা করি যথেষ্ট হয়েছে আর এরপরে অন্য হাতি চাস্তি কিন্তু সময় যথেষ্ট নিয়ে নেবে সেজন্য এখানে আলোচনা আজকে শেষ করছি ওসাল্লব মহাম্মদাল আলী ওসাহী আহাল মান স্ত্রী আহাল সাধারণত স্ত্রীকে বলা হয় কিন্তু কোনো কোনো ক্ষেত্র বিশেষ আহালের সাথে আমরা ছেলে মেয়েও स्त्री स्त्री स्त्री स्त्री नबी करीम आलेब आलेब प्रथम कारा सामिल है नबी करीम बीवीगन तरह আগে সামিল হবে আগে আল্লাহ বি করে ফাতেমানোসেন আর কেউ নেই এই বড় গুমরাহি অথচ আরবি ভাষায় আল বা আহাল বলতে পরিবার বলতে এমনকি বাংলাতেও এমনকি ইংরেজিতে ফ্যামিলি বলতে প্রথমে কি আসে প্রথম স্ত্রী মানে প্রথম স্ত্রী আর তারপরে ছেলে মেয়ে তারপরে বাপমা তারপরে হইতে পারে স্বামী বলছে যে আমি হিসাবের করছি সৌদি আরব আসো এখন মাসাল আল্লাহ আল্লাহ বলে এটা যেন ভালো করে খুলে দেন আর শুধু ভিজিটে সীমিত না থাকে এটা আল্লাহ ফাকরাবার ভিসা যেন ব্যবস্থা আমাদের ভাইদের জন্য ভিসা খুলে গেছি আলহামদুলিল্লাহ ভিসাতে নিয়ে আসছে না আর আপনার আছে দেশে বলছে বাপমা বলছে না বাবা মাকে যেতে না হ্যাঁ যারা নিয়েছেন তারা বলেন অনেকেই কিন্তু এইরকমের বাধার সম্মুখীন হয়েছেন বা সমস্যার সম্মুখীন হয়েছেন মা বলছে যে না আমার বউকে নিয়ে যেতে দেবো না বাড়ির কাজকর্ম কে করবে আর আমাদের দেখাশোনা কি করবে আমরা একাই থাকবো না নে আর আপনারও প্রয়োজন আর আপনার স্ত্রীর প্রয়োজন কোনটা আগে থাকবে কি উদ্দেশ্যে বিয়ে করেছেন এক নম্বরে এক নম্বরে আপনার বাপ মায়ের খেয়ের মধ্যে যেন বিয়ে করেছেন না আপনার যৌবন আছে আপনার স্ত্রীর যৌবন আছে গোনার থেকে বাঁচার জন্য বিয়ে করেছেন टेट विवाह से अग्राधिकार दी समन्वय ना, ना जी हाँ तो क्षेत्र प्रश्न उत्तर दी जो दी है आ, बाप मेर साथी दूर ना ये बाब मप बार स्त्री के माँ बेटा कर और अपनी कर वो जबी को दिख रे बा আমাদের এই টি বয় অবস্থা বলছে বিস্কিট নিয়ে এসো আরেকজন বলছে যে রুহ বুফি আর চা এসো আরেকজন বলছে তুই এখানে কফি বানাও আরেকজন বলছে এটা সবই কিলিন এখানে কিলিন করো মুসিবত লৌকানা আলিয়া আল্লা যদি একাধিক উপাস্য থাকত হয়ে যেত এইরকম ড্রাইভারদের অবস্থা আল্লাপ হেফাজত করে এইরকম ক্ষেত্র থেকে আর এইরকম সমস্যা থেকে এই আমরা মায় করে আমরা কোন হুকুম করি না আমার একটা ব্যক্তিগত আছে আমি জীবনে কোনো হুকুম করি না যে কাজটা করতে হবে কারণ দেখছি এদের উপর হুকুমের শেষে হাকিমের শেষ মেলা सुत हाकिमें प्रयोजन ए रखी कर देखते हैं अपन बाप मैर हकुम जो बैध था जायज थके से हकुमटा पालने तेमन बड़े क्षय क्षति ना थे प्राधान्य दीबें ফজরে আর ওকে রাত নয়টা দশটা না হলে ওকে ঘরে ঢুকতে দিচ্ছে না আর ঘরে ঢুকলে বের হতে হবে ঘরে দরজা বন্ধ করতে পারছে আর যাও হ্যাঁ আর ঢুকলে বড় দোষের কথা দিনে কেমন বউ ঘরে ঢুকে এগুলো কথা শোনা আমাদের দেশে ঢুকে কাজ করবো মেয়ে আছে মেয়েকে বলবে না দশ দিন করছো একটা দিন তো মেয়েটাকে যে তুমি আজকে ঝাড়ুটা দিয়ে না করবে না আর দিনে স্বামীর প্রয়োজন হয়েছে এখন বাপ মায়ের কথা শুনবে যে চুলার কাছে থাক রান্নাঘরে থাক শ্বশুর শাশুড়ির কথা শুন বাপমা মানে ছেলের বাপ তো হয়তো শাশুড়ি মহিলার শাশুড়ি বলছে চুলার কাছে থাক আর স্বামীর প্রয়োজন দিনে তখন তাকে অগ্রাধিকার দেবে স্বামীর প্রয়োজনকে এখানে অগ্রাধিকার দেবে এখানে অবশ্য শ্বশুর শাশুড়ির কথা কে অগ্রাধিকার দেবে না যেমন একটু আগে বললাম কারণ এ উদ্দেশ্যে বিবাহসাদী করা হয়েছে যে গোনা থেকে উভয় বাজবার তারপরে অন্য অন্য কাজ তারপরে অন্য কাজ ও সাল নবীনা মহম্মদাল আলী ওজব সুলহান